الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وشر الأمور محدهاتها وكل محدهة بدعة وكل بدعة ضلاله فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواء وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل, بل الظالمون في ضلال مبين ولقد آتنا لقمان الحكمة أن يشكر لله ومن يشكر বলছেন নিশ্চয় যারা ইমান এনেছে নেছে তাদের জন্য রয়েছে জন্নাথ তারা তাতে চিরকাল অবস্থান করবে এটা হচ্ছে আল্লাহর সত্য ওয়াদা হাকিম আল্লাহ হচ্ছেন আজিজ এবং হাকিম হচ্ছেন পরাক্রমশালী হচ্ছেন পজ্ঞময় তিনি আকাশ সমূহ সৃষ্টি করেছেন স্তম্ভ ছাড়া খুটি ছাড়া যেসব খুটি তোমরা দেখতে পাও রেখে দিলেন পাহাড় কে নিয়ে নড়াচড়া না করে আর তাতে ছড়িয়ে দিলেন সব রকমের জন্তু ও আর আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করি পানি তারপর আমি সব রকমের উদ্ভিদ কল্যাণকর উদ্ভিদ আমি তাতে উৎপন্ন করি এই পানির মাধ্যমে হাদা হ্যা আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহর সৃষ্টি যেসব সৃষ্টি তারা কি করলো দেখাও তোমরা নিশ্চয় আমি রুকমানকে হিকমত দান করেছি আর যে সুক্রিয়া জ্ঞাপন করবে সে তো তার নিজের জন্যই সুক্রিয়া জ্ঞাপন করলো ওমেন আর যে কোনদ আল্লাহ বে নিয়াজ অমুখাপেক্ষি আর হামিদ সর্বপ্রশংসিত আয়াতের তরজমা বললাম এবারে হবে সাথে সম্পর্ক যারা ইমান আনল প্রথমে হচ্ছে আকিদা ঠিক না করে আমল করলে কোন দাওয়াত বলেছেন আর সমস্ত বিয়ে করামীম ইমান নিয়ে এসছেন প্রথম সবাই বলেছেন তোমরা বলো ইহা ইল্লাল্লাহ আসল কাজ কোনটা ধর্ম বিশ্বাস ঠিক না হয় যত আপনি লোকজনকে হজ করাবেন নিজে হজ করবেন একটাও ঠিক না যদি আপনার আকেদা ঠিক না হয় আলমী প্রথমেই ইমানের কথা উল্লেখ করেন নিশ্চয় যারা ইমানে আল্লাহর দরবারে কবুল হবে অবশ্য আমলের জন্য আমল কবুলের জন্য তিনটি সত্য একটা একটা ইমান আর আরেকটা হচ্ছে ইখলাস আল্লাহর সন্তুষ্টিরাভের জন্য আমল করা ہز نا سلا تو نہیں तो कुनु कुनु रहा तो छे। के छे। एक बोलो एक लुक नीत हजे गिद्दा बस आगे शेष পুরানি ঈদ বা পরে এসেছে এসে আমি খুব আমি নাকি বলেছিলাম তুমি কই বলে আমি জিদ দেয় গিয়েছি বলল হ্যাঁ আমার স্মরণ হচ্ছে না কিন্তু আরেকজন বলল অসম্ভব কিছু না দিন থেকে গা ফেল মানুষ জ্ঞান ছাড়া আইলম হবে ইয়ে জ্ঞান ছাড়া আমল হবে কিরকম শুধু চক্কর আর চক্কর উচ্চাহ উদ্দীপনা বলতে নাই জ্ঞান শিকার জন্য আমরা কোন জমানায় পৌঁছেছি তার উপরে হজ ফরজ যে হজ করার সামর্থ্য রাখে টাকা পয়সা আছে আরেকজনের কাছে গিয়ে ভিক মানবেন আর হজ করবেন এটা কিরকম হবে এটা আমাদেরকে বুঝার দরকার আপনি আরেকজনের কাছে যান হ্যাঁ ফ্রি নিয়ে যাবে ফ্রি নিয়ে যাবে এত দুর্বল হয়েছে আমাদের ইমানটা ফ্রি নিয়ে যাওয়ার জন্য চক্ক পয়সা খরচ করবে না এটি হচ্ছে অথচ উচিত হলো প্রত্যেকে পয়সা নিজেরা জড় করবে আপনার উপর আপনার তৌফিক নেই আপনার উপর হজফর আপনার উপর আপনার যদি জাকাত আপনার উপর না আছে তাহলে আপনি জাকাত দিবেন অনেক মুসলমান আছে ধনবান হওয়ার সত্ত্বেও জাকাত দেয় না এমনি হয়তো নমাজে এক নম্বর কিন্তু জাকাত আদায় করে না যারা সামর্থ্য থাকা করে না আল্লাহ বলেননি তোমার কাছে পয়সা নাই তুমি বের হয়ে যাও অথবা তোমার কাছে পয়সা নাই তুমি আরেকজনের কাছে ভীষ মাগো আর হজে যাও এটা রবীন্দ্র বলছেন বলছেন তৌফিক আছে হজ তৌফিক আছে আর ইসলামের ভিত্তি পাঁচটি আমরা সবাই জানি রসুন দ্বিতীয় নম্বর সদাত قائم করা তৃতীয় নম্বর জকাত চতুর্থ নম্বর সিয়াম পঞ্চম নম্বর হজ সম্পাদন করা যদি সামর্থ্য তাকে তারপর আপনার উপর হজ ফরজ না আপনি হজে যাবেন না অসুবিধা নেই কিন্তু মেঘে মেঘে যাওয়াটা হয় না তবে সেন্টার কর্তৃপক্ষ এখানে যারা আসে। তারা মাগছে আপনারা হলো নাগা হয়েছে কিন্তু অমুক জায়গায় অমুক জায়গায় হ্যাঁ অমুকে নিয়ে যাচ্ছে আমি আমাকে নিয়ে যাবেন না এরকম এরকম এরকম আসলে মানুষ যদি চিন্তা করে তাহলে এটা কতটুকু বৈধ হবে নিজেই বিশ্বাসে খেয়াল করুক যাতে সন্দেহ কোষণ হয় তা পরিত্যক্ষ সন্দেহ যাতে জাগে তা থেকে দূরে থাকো আল্লাহ রীকে কাকে বলে আরেকজনের কাছে গিয়ে আবার যদি সামর্থ্য থাকে আর মাগে তাহলে এটা কিরকম হয় একমাত্রের উদ্দেশ্য মেগে মেঘে যাওয়া উচিত না এই জন্য আব্দুলছেন কিছু মানুষ আসত হাত পা উঠিয়ে পয়সার প্রয়োজন নেই আশ্রমাক্কায় আদায় করার জন্য পয়সা চলে আল্লাহ কি বললেন আল্লাহ এদের সানে করলেন পথের সম্বল হচ্ছে তাকওয়া আরেকজনের কাছে হাত না পাতা হজ করমেন জীবনে একবার ফরস কয়বার ফরজ হয় জীবনে বলেন তো আপনি আরেকজনের কাছে হাত পাতালেন কিরকম হয় আমল ভ্রান্ত ওই কথিত দাওয়াতি দাল যাদের কাছে পয়সা থাকে না তারা বেদাতি তরিকায় বছরের জন্য বের হয় কিনা পয়সা নাই বেরিয়ে যায় বলে আল্লাহ যাদের উপর তবকুল কিন্তু আসল তবকুল না আরেকজনের উপর তবকুল তক্লাহু হাসু তবকুল আল্লা উপর তবক্কুল কিরকম হবে আপনাকে বের হতে হবে ঘর থেকে কামাই করার জন্য তারপরে তবকুল আপনি কামাই করার জন্য বের হলেন না আপনি বললেন আল্লাহুল হলো আল্লাহ ইসলাম নিজে কামাই করেছেন নিজে বকরি ছড়াতেন নিজে কাজ করেছেন যত আমি একরাম আলী হিমাস্লা এসেছেন সবাই কাজ করেছেন ইল্লা যত নবী এসেছেন সবাই বকরি চড়াচ্ছেন হালাল কামাই কামাই করবেন কষ্ট করবেন এবারে যারা নিয়মতান্ত্রিক ইমান আনলো নেক আমল করলো বিভিন্নগ্রীর মাধ্যমে তারা সেখানে উপভোগ করবে এমন জিনিস সেখানে পাবে যেসব ব্যাপারে দুনিয়াতে তাদের কল্পনা সেখানে তারা থাকবে ওখান থেকে বের হতে চাইবে না। জান্নার থেকে বের হতে চাইবে না আমরা বর্তমানে আছি মাঝে মধ্যে আপনার মন চায় এদিক সেদিক যেতে চায় কিনা আচ্ছা যদি আপনি সৌদি গোটা সৌদি দেখলেন আপনার মন চাইবে বাইরে যেতে গেলেন অন্য কোন রাষ্ট্রে রাষ্ট্রে বা কথিত মুসলিম রাষ্ট্রে আশপাশে গেলেন কিছুদিন থাকলেন মন আপনার চাইবে আরেক রাষ্ট্রে যেতে একটু দেখতে সবারই মন স্বাভাবিক কিরকম আমেরিকা একটু দেখি देखने जावा देखेंता एक, एक, एक जन के देख लो फटोते আর সরাসরি সালাম করা এক কথা আর এমনি দেখি তোমার চেহারাটা আর এক কথা বেশ কম আছে না কি অবস্থান জান্নাতি যারা যাবে সবচেয়ে সর্বনিম্ন স্তরের জান্নাতি যে আল্লাহ রসুন সোম্লাহম বলেছেন তোমার জন্য কতটুকু জান না কি চাও সে কল্পনা করবে তারপরে বলা হবে তুমি যা চেয়েছ তা এবং আরো দশগুন তোমাকে দিয়ে দিলাম অন্য রিবায়ত আছে তোমার জন্য দুনিয়ার মতো দশ দশ দুনিয়ার সমান একটি জান্নাত রয়েছে এই হলো তাই এই হলে নিয়মতান্ত্রিক চলতে হবে প্রথম নম্বর দ্বিতীয় নম্বর নেকাম يا جنة الشيخ <سؤال> ناصر الدين الباني رحمة الله علیه هناك قاركتيني ونده خطي بلچنن شوائكه دنيار شمست مسلمان درکه العقيدة اولا رتم نمر کی عقيدة عقيدة تکنائي ايمان تکنائي يا جنة سورة النحل رب العالمين بلچن من عمل صالحا من ذكر أو انثى وهو مؤمن অবস্থা ফলাহ হাতন তৈ আমি তাকে উত্তম জীবন দান করবো অর্থাৎ দুনিয়াতে উত্তম জীবন দেবেন রবুল আলমী যদি আকিদা ঠিক আছে কিন্তু আপনার আকিদা বাবা শাহজলাল আমার কথা শুনে ইমান ঠিক হলো আপনার আকিদা আব্দুল কাদির জিনী বড়পির মাহবুব এ সুবহানি আমি যেখানে আছি সেখানে আপনার বিশ্বাস ওরা কাল কেয়ামতের দিন পীর ধরলেই আমাকে নিয়ে যাবে জান্নাতে আকিদা এটা ঠিক হলো হ্যাঁ আকিদা কোনো পীর বকির দরবেশ নাই একমাত্র আপনার ইমান ঠিক নেই এই বস্তু আপনি আমল করেন আমুল আল্লাহ কবুল হবে না মানে चुद सेंटर यार कथा शुन शुने कित तो बेहद किरक আসছে সেন্টারে আমলের পরিবর্তন নেই বিশ বছর আগে যেরকম পড়েছিল বাবার তরিকায় বাবার তরিকায় এখন পর্যন্ত সলাদ পড়ে নবীর তরিকায় সলাদ করে না সল্লিয়া তাহলে আপনার যে বললাম ই আমল কবুল হওয়ার জন্য তিনটি শর্ত একটি হচ্ছে ইমান দুই নম্বর ইখলাস তিন নম্বর না সাল্লি সাল্লাম তাহলে আপনি কি রসুল মানলেন আপনি যে বলেন্লাহ আব্দ হু আর যদি আমি না হয় তরিকা আমল করেন তাহলে বোঝা গেল আপনার সাক্ষ্যবাণী ঠিক আছে খবরদার এই জন্য বলছি গ্রুপিং এ যাবেন না গ্রুপিং এ গেলে মানুষ অনেক সময় গ্রুপের কারণে বেদাত করে। গ্রুপের কারণে করে। আর হচ্ছে মনের পূজা মন যা বলে তাই তোমার দলিল দলিন মার্ম আমি আমার মন তাহলে আপনার ইমানটা কিরকম হলো আচ্ছা যাই হোক ইমান আমল নিয়মতান্ত্রিক হয় তাহলে আপনি যাবেন কোথায় জন্নাথ না আল্লাহ আমাদের সকলকে জান্ন বলছেন যারা জান্নাত আল্লাহ ওয়াদা করেন সত্য করে মিথ্যা করে না যাবতীয় যেসব ওয়াদা আল্লাহ করেছেন عزت پورا আল্লাহ আজিজ পরাক্রমশালী আল্লাহ হাকিম বলেন তার অর্থ আজিজ তাহলে কি মনে করতে পারে আল্লাহ তো আজিজ পরাক্রমশালী যাই করতে পারে তাহলে জুলুমও করতে পারে তাই না তো আল্লাহ এর সাথে সাথে বলে দিলেন হাকিম প্রজ্ঞাময় আল্লাহ হিকমত কে সামনে রেখেই তিনি চলেন যদিও তিনি পরাক্রমশালী তিনি বিন্দু মাত্র কারোর উপর জুলুম করেন না সুহান ইজ্জতের তিনটি অর্থ একটা হচ্ছে ইজ্জতুল কাদর আরেকটা হচ্ছে ইজ্জতুল ইমতিনা আরেকটা হচ্ছে ইজ্জতুল কাহর ইজ্জুল কাদ সম্মানের দিকে যে ইজ্জত আমরা সহজ ভাবে যেটা মনে করি তার কোন নদীর আল্লাহ আর কেউ নাই মত সব দিক দিয়ে আল্লাহ সম্মানিত মর্যাদাশীল ইজ্জতওয়ালা আল্লাহ আরেকটা হচ্ছে ইজতুল ইমতিনা আত্মনির্ভরশীল নিজে নিজেকে রক্ষা করতে পারেন এরকম শক্তিশালী আল্লাহ আরেকজনের কাছে হাত পাতান না কারো মুখাপিকা আল্লাহ কি না সৃষ্টি অন্যের মুখাপেকি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেনাপতি সেনাপ্রধান যাই বলেন আরেকজনের মুখাপেক্ষি আছে কিনা যদি শান্তি বাহিনী বা প্রশাসন সেনাবাহিনী ওরা যদি না থাকে প্রধানমন্ত্রী থাকবে এক মিনিট প্রেসিডেন্ট থাকবে দুই মিনিট কী অবস্থা হবে আর কি এরকম ্ জব্লেন মুপেক্ষকি না আল্লাহ সরারের মুকাপেকি না আল্লাহ মিকাইনেরের মুকাপেক্ষকি না আল্লাহ মেলেকুল মৌতির মুখপেক্ষকি না আল্লাহ কোন সৃষ্টির মুখপেক্ষকি না আরষের মুকাপেক্ষকি না কুরজিের মুখপেক্ষকি না আ্লাহ কালামের মুকাপেক্ষকি না সাতাকা সা জুমিনের মুকাপেক্ষকি না মানুষের মুখপেক্ষি না মুহাম্দু ুল্লাহ ুললাহ সেমের মুখপেক্ষকি না কোনো সৃষ্টিের মুকাপেক্ষকি আল্লাহ না। আল্লাহমাদ আল্লাহ কি আল্লাহ আজিজ আল্লাহ কি বলেন আজিজুল এবারে কেউ যদি সৃষ্টির সাথে আল্লাহকে তুলনা দেয় তাহলে এটা জায়জ হবে মানুষ বলে বন্ডরা। পথ বলে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে পীর ফকিরের দরকার যেভাবে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হলে মিডিয়ার প্রয়োজন মাধ্যমের প্রয়োজন ওইভাবে আল্লাহ ভণ্ডের প্রয়োজন আপনার কি আপনাদের এই আখিদা আপনি যখন আল্লাহকে ডাকবেন আল্লাহ কোথায় আছেন আর আল্লাহ আমাদের কোথা আল্লাহ শুনছেন আপনার ডাক আল্লাহ শুনছেন আপনার প্রধানমন্ত্রী দেয়ালের ঐস আছে সে আপনার কথা শুনছে এখান থেকে শুনছে সে আপনি যেরকম বলেন এইসব পীরের আপনার কথা শুনে আমি এখানে বললাম অমুক বাবা অমুক বাবা আমার কথা শুনছে তোমার দাদা শুনছে আমি তোমাদের দোয়া কবুল করবো কি বলেন আস্তেজিব লেখম আল্লাহ কি বলেছেন অমুককে মাধ্যম বানিয়ে দোয়া করো বলেছেন তাইলে মানুষটি দোয়া করে আল্লাহের কবুল করো এটা কিরকম হয় আপনাদের বুঝে এসছে আল্লাহকে আল্লাহ কি বলেছেন বলেছেন কি বলেছেন উদীকুল উদ্রুণী তী ফুল মাধ্যমে দোয়া কবুল করবো বলেননি করবে বলবে আল্লাহ আমাকে মাফ করো কিন্তু নবীর তরিকায় কি করবে দোয়া নবীর তরিকায় সালাম আচ্ছা আল আজিজ আর আরেকটা হচ্ছে আল কাহ পরাজিত করার মতো কেউ নেই আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা ছিল কে আল্লাহ আল্লাহর মর্যাদা বিন্দু মাত্র ত্রুটি নেই সুভা নশীল আল্লাহ গ্লাহ পরাক্রমশালী এই তিনটি হচ্ছে তাহলে আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধান মতাবে তোমাকে চলতে হবে তুমি যদি আল্লাহর বিধানকে যেমন আল্লাহ বলেছেন সমান পাবে নর দুই নারীর সমান পাবে এটা কার বিধান এবারে তুমি যদি বলো না নর নারী সবাইকে সমান করে দেবো নিয়মতান্ত্রিক রব আলমিন যার হক যতটুকু ততটুকুই দিয়েছেন আল্লাহ রব আলমিন কারো উপর জুলুম করেনি এবারে তুমি বলছো এই বিধান মারা যায় না এটা সরাসরি হ্যাঁ আল্লাহকে নাস্তিক মূর্তদের সাথে থাকবেন না আল্লাহ হাকিম আল্লাহ হুকুম জারি করি বিধান দিয়েছেন আল্লাহ তার বিধান আপনাকে মানতে হবে কোরআনের সাথে সংঘর্ষ যারা করে সফল হতে ওরা একটা হচ্ছে হিকমত থেকে আরেকটা হুকুম থেকে আরেকটা এহকান থেকে এহকান মানে প্রত্যেকটি কাজ যেরকম করা এরকম করবে। যে কাজ যেখানে রাখার যে কথা যেখানে বলার ওই রকমই আল্লাহ বলেন সবাই হা হু এই হচ্ছে হাকিম হাকিম শুদ্ধের তিনটি অর্থ আমরা অনেক সময় কাজ করি করিমন একটা কাজ করলেন আপনি খুবই পারদর্শী তবু আপনার থেকে বল হতে পারে কি হতে পারে না আপনি বলেন হয় না আচ্ছা আপনি আল্লাহর সৃষ্টিতে কোন মাত্র ত্রুটি নেই তাই এরপরেই রব্বুল আলমিন সাত আকাশের কথা বলেছেন জলনা সম তো আল্লাহ পরাক্রম সরি আল্লাহ প্রয় আল্লাহ বিধান জারি করি ইত্যাদি তারপরে বলছেন কেদির রহমতুল্লাহ আলী বলছেন কোন রকমের খুটি ছাড়াই তোমরা যেগুলো দেখছো দেখতে পাও ঐসব দেখা খুঁটি আর দেখতে পাও না ওইসব খুঁটি ছাড়াও আল্লাহ রব করে রেখেছেন কথা বুঝেছেন কোন রকমের খুঁটি নেই দেখতে পাও যেগুলো যেসব খুটি ওগুলো তো দেখছো না নাই অন্যদিকে না দেখা খুঁটি ছাড়াও আল্লাহ পাক সৃষ্টি করেছে সুবাহ আল্লাহ বর্তমান সময় এগুলা বোঝাটা আমাদের জন্য অনেকটা সহজ কিন্তু আমাদের ইমান দুর্বল বিশাল বিশাল জাহাজ হাজার বারোশো আরো বেশি বেশ হ্যাঁ এক একটা জাহাজ আপনাকে উড়িয়ে নিয়ে যায় উড়ে নিয়ে যায় কোথায় বাংলাদেশ আমেরিকা লন্ডন সৌদি আরব বিভিন্ন জায়গায় ওগুলো যে চলে কয়টা খুঁটি লাগালেন বলেন উত্তর দিন কয়টা খুঁটি হয়তো আপনি বলবেন বাতাসের সাহায্যে যাচ্ছে তাই না সাহায্যে উড়ে উড়ে যাচ্ছে এটা আপনার দেখতেন আমরা দেখছি উপরে উপগ্রহ পাঠায় বিভিন্ন জায়গায় তাদের কথা মোতাবে উপরে বিচরণ করে চলাফেরা করে কয়টা খুঁটি আছে খুটি না খুটি ছাড়া বর্তমান টেলিফোনে কথা বলতো ঠিক না আর এখন আবার লাইন টাইন লাগে মোবাইল কত রকমের মোবাইল আছে এরকম মনে হয় না এই মনে হয় না বাইচান্স একজন দুজন পাওয়া যায় আর হয় না যদি বলি নিরানব্বই মানুষের কাছে মোবাইল আছে এটা মিথ্যা হবে নাকি कथा তাদের সংযোগ হিসাবে ক্যাপাসিটি হিসাবে নিয়ন্ত্রণ ক্ষমতা আছে না সেই ক্ষমতা হিসাবে কথা বলতে পারে নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে গেলে পারবে না আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা আছে ক্ষমতা আছে আপনি যান মক্কায় লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ একই সাথে হজ সম্পাদন করছে আধার মাঠে প্রত্যেকেই একই সময়ে যদি সবাই কথা বলতে চায় নিজ নিজ দেশে আমি তো কখনো দেখিনি যে লাইন কেটে যায় আর নিয়ন্ত্রণ ক্ষমতার ভিতরে ওইটা রেখেছে এটা আমরা দেখতে পাচ্ছি লাইন কয়টা সংযোগ দিলেন আপনি বাচ্চা কোনো সংযোগ আছে ওর কাছে আছে সংযোগ ওর কাছে নিয়ম আছে কোনো লাইন বাইন কিছুই নাই জুলন্ত অবস্থায় আপনি কোথাও বলছেন হ্যাঁ কিরকম অন্যদিকে দেখুন মোবাইল বাদ এই যে জিনিসটা এটা স্বাভাবিক আপনি লাইন দেখছেন এইটাও অনেক সময় আছে ওটা লাইন ছাড়াই এমনি উড়ন্ত আছে না। আর এইসব হচ্ছে খুঁটি ছাড়া এমনিতেই তিনি তার নির্দেশের অনুগত বানিয়ে রেখেছেন আল্লাহ যে বলেছেন আল্লাহ বলছেন আমি খুঁটি ছাড়াই এইসব আকাশ আমি উপরে এরকম আমার নির্দেশের অনুগত করে রাখলাম তোমরা কি দেখছো না আপনারা কি বলেন আপনারা দেখছেন করলো তারপরে গেল জমি আপনি হয়তো বলবেন জমি তো আমরা দেখছি আমরা বলবো তুমি দেখছো তোমার কথা ঠিকই আছে আকাশ কয়টা আছে সাতটা আছে তুমি যেগুলো দেখছো গ্রহ নক্ষত্র সব সাত আকাশে আর জমির ভিতরে তোমার বাইরে থাকতে পারে তোমরা যেগুলো বলছো অনেকটা আছে তারা অনুমান করে বলছেন বাস্তব করে বলছেন এটা হবে না মানুষের জ্ঞানের নাগালের বাইরে অনেক কিছু রয়ে রয়ে গেছে। গেছে। যদিও তুমি বলছো নতুন করে একটা গ্রহের আবিষ্কার করা হয়েছে যে গ্রহটি দুনিয়ার চেয়ে পঞ্চাশ গুণ বেশি বা বেশি তুমি কিরকম বুঝলে जमीन थे तो बुझीना हाँ तुम्हारा जिन की शेखन ए যদি এটার কালার একটু বেশ কম হয় তাহলে আপনি দেখবেন এর ভিতরে কি আছে দেখতে হবে হয়তো অন্য কিছু আছে পয়জন বীজ আছে আমাকে মারার জন্য যেসব মানুষ আলহামদুল্লাহ ও নিয়ে যে পানি খেয়ে নেই গ্লাস নিয়ে যাও আর বড় মিয়ারা কি করে মুশকিল ওদের কোন শান্তি আছে বড় মিয়াদের শান্তি নাই বড় মিয়া বুঝেন তো शांति नहीं सत्यारे बड़ मिया जमान आल्ला तर शांति दुनिया बड़ कान्ति नहीं बाहर गांति नहीं छा चलते रकम शांति তার নিজের বিশ্বাস নাই নিজের বউরির উপর তার নিজের বিশ্বাস নাই নিজের আমাদের বিশ্বাস সব উপর। আমাদের হেফাজত আমাদের হেফাজত করি আল্লাহর সৃষ্টি আচ্ছা এই এতগুলি শেষ করে দিই বেশি লম্বা করবো না তার ব্যাখ্যা করছেন প্রি বলতে জিবাল ওটা আল্লাহ গড়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহ বলছেন সুরত উন্নয়ন পাহাড় গুলিকে আমি প্যারেক স্বরূপ বানিয়েছি আরেকটা জয়েন করতে কি লাগে প্যারেক লাগে দেখছেন প্যারেক একটা অংশ হচ্ছে একটু ছোট আরেকটা লম্বা ঠিক না ভাই আমি ছোটবেলা দেখি তার দেখি না আগে দেখতাম ওই নৌকার তবুও কিছু লোক থাকতে পারে নাও দেখতে পারে আচ্ছা যাই হোক একটা হচ্ছে ছোট দিক আরেকটা হচ্ছে লম্বা দিক আমরা এই যে পাহাড় পাহাড় হচ্ছে প্যারেক স্বরূপ আল্লাহ জমিনের জন্য পেরেক বানিয়ে দিয়েছেন গেড়ে দিয়েছেন লম্বা দিক জমিনের নিচে এটা বর্তমান বৈজ্ঞানিকরা বলছে আমরা যেরকম দেখছি পাহাড় উপরে এর চেয়ে দ্বিগুণ হচ্ছে মাটির তাহলে কোন সৃষ্টি আছে এরকম করতে পারবে তারপর কেন করলাম এটা যেন তো জমি তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে আল্লাহ রসুল সাল ইসলাম এই কোরআন যখন আল্লাহ হ্যাঁ এই পাহাড় যে মাটির নিচে এর থেকে আরো বেশি আছে তার জ্বর শিকড় এগুলো তো আগে মানুষ বুঝতেই না চোদ্দশো বৎসর পূর্বে মুহাম্মদ সাল্লি ওসাল্লাম এইসব তত্ত্ব যে নিয়ে এসেছেন এটা কখনো তার আনেননি এটা অবশ্য অবশ্যই আমরা কোরআন পড়ি তো অনুধাবন করিদরছেন তোমরা কি কোরআনে অনুধাবন করোনা চিন্তা ভাবনা করোনা যদি কোরআনে চিন্তা করি তাহলে ইমান তাজা হয় আপনারা জ্ঞান অর্জন করে জ্ঞান প্রচার করবেন কি বলেন প্রচার করবেন যে রকম পারি যতটুকু পারি আরেকজন পৌঁছাবেন এই পৃথিবীতে আমি সব রকমের জন্তু ছড়িয়ে দিয়েছি জন্তু কয়টা আমরা চিনি বাংলাদেশে কয় রকমের জন্তু আছে আপনি যদি দেখেন বা ইউটিউব দেখেন বাড়ি থেকে কিছু দেখেন তাহলে আপনি বুঝবেন জন্তু কতটা আছে তোমার জ্ঞান হচ্ছে শুধু বকরির ওই বকরির তাই না গরু গরু রুয়েলেন উঠ বাংলাদেশে নাই যদি আমরা সৌদিতে না আসতাম তাহলে উঠ দেখতাম সুযোগকে হয়তো ভারতেই নাই মরু অঞ্চলে আছে না ঠিক না উঠটা কিরকম হলো দেখেন তোমরা একটু তাকাচ্ছ না দেখছ না আকাশ এই আকাশ সমূহ কিরকম করে রাখা হয়েছে কি করার এরকম করতেন কিনা না শুধু আমি একাই বস সবাই বাচ্চা থাকতে ছোটবেলা এরকম সবাই করেছে বলছে ওই গ্রামের পরেও আকাশ ওই আকাশ সারা বিশ্ব প্রতিক্ষণ করো কোন জায়গায় আকাশ কে রাখলো পাহাড় গুলি দেহ এইসব পাহাড় কিরকম খাড়া খোড়া হয়েছে আর এর আগে তার তত্ত্ব বললাম যে পাহাড়কে রবুল আলমী স্বরূপ বানিয়েছেন তাই না তাও বুঝতে পেরেছেন বৈজ্ঞানিকদের কথাটা এই জমি কি সুন্দর বিছানা স্বরূপ আল্লাহ বানিয়ে দিয়েছে সুবাহ আল্লাহ যদি এই জমিকে আল্লাহ আমাদের অনুগত না করতেন তাহলে আমরা জমিনে নিয়ে চলাফেরা করতে পারতাম আবার দেখো এই বিশাল একটা জন্তু দেখি উঠ যদি আল্লাহ এটা আমাদের অনুগত না করে দিতে পারত করে দেন তাহলে আমরা উঠ খেতে করতাম উঠ ছড়ে মানুষ উঠ ছড়ে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যাওয়া আশা করে আমরা কতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো গরুর গাড়ি চলে উঠের গাড়ি ইয়ে ঘোড়া গাড়ি চলে আছে কিনা সব জায়গায় নাই গাড়ির যাতায়াত পথ নাই চলে গুড়ার গাড়ি চলে বিভিন্ন জায়গায় এখনো আছে আকাশ থেকে আমি পানি বর্ষণ করি শোভান সমস্ত সৃষ্টি মিলে যে রকম বৃষ্টিপাত হয় ওই রকম বৃষ্টি দিতে পারবে আমেরিকা দিতে আরব দিতে পারবে কত টাকা পয়সার মালিক স্বর্ণের মালিক পেট্রোলের মালিক মালিক কোন হয়তো বলবে কোনো অন্ত নাই সীমা নাই বৃষ্টি দিতে পারবে বৃষ্টি কে দেনা ইমান আচ্ছা এই বৃষ্টি দিয়ে কি করেন কিন্তু বীজ উৎপন্ন করবো না আপনি পারবেন এই বীজ থেকে কিছু উৎপন্ন হবে উদ্ভিদ উৎপন্ন করবো না আল্লাহ বলে উদ্ভিদ উৎপন্ন করবো না আপনি পারবেন আপনি বলবেন কি না আল্লাহ করবেন আমরা আমাদের জল বাহিনী স্থল বাহিনী পুলিশ বাহিনী যা আছে সবাই তার মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে সবাই বলি না একটু জুড়ে বলুন তারা কি প্রস্তুত করুন প্রস্তুত রয়েছে সেনাবাহিনী মোকাবেলা মোকাবেলা রকম করে সে মোকাবেলা করে এই শব্দটা আর কিছু পায়নি অন্য একটা শব্দ ব্যবহার করতো আমরা যতটুকু পারি কাজ কাজকর্ম হচ্ছে কুকাজ হচ্ছে জিনার বাজার সরগরম হচ্ছে মদের বাজার সরগরম বাংলার মাটিতে সরকার বেসরকার সবাই লাগিয়ে দিয়েছে যদি রব আল তার অল্প সংখ্যক সৈন্যবাহিনী বাংলাদেশের বিরুদ্ধে চাপিয়ে দেয় তাহলে কি হবে অবস্থা ঘটনা কোথায় এর আগেকার যে সব বড় বড় সম্প্রদায় ছিল শক্তিশালী এদেরকে রবীন্দন ধ্বংস করে দিয়েছেন আর আমাদেরকে বলেছেন কোরআন পড়ো কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো আর দুঃখের ব্যাপার যদি এ সত্য হয় আমি সরাসরি দেখিনি এজন্য আমিও বলতে বলছি না কোন এক বন্ধী আমাদের বাইর বিশ্বে গিয়ে সমময় কৌমে লুতের কাজকে সেনা কি সমর্থন দিয়েছে যদি এটা হয় তাহলে সে মুসলমান হতে পারে কিরকম মুসলমান তবা করে আল্লা দিকে ফিরে পাওয়া উচিত ফেরা এদেরকে যদি এটা সত্য হয় আমি জানি না যদি সত্য হয় তুমি ফিরে আসো আর যদি মিথ্যা হয় তাহলে না এরপরে আল্লাহ বলছেন এইসব আমি সৃষ্টি করেছি আপনি যদি খেয়াল করেন সুরে বকরা রবাহ আলমিন তার সৃষ্টি সম্পর্কে অনেক আলোচনা করেছেন একটা যদি পেশ করি অনেক সময় লাগে যাবে উল্লেখ না করে সামনে যাচ্ছি আল্লাহ দেখাচ্ছেন খাড়া করে রেখেছে এই পাহাড় গুলি কে সৃষ্টি করেছে আল্লাহ সব জীবজন্তু কে সৃষ্টি করলো আল্লাহ এগুলো সর্বত্র ছড়িয়ে দিয়েছে কে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করছে কে আল্লাহ উদ্ভিদ উৎপন্ন করছে কে আল্লাহ আল্লাহ বলছে এই এইসব হচ্ছে আমার সৃষ্টি অতএব তোমরা আমি ছাড়া আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া যাদের পূজা করছো এরা কি সৃষ্টি করলে একটু দেখাও কি সৃষ্টি করেছে বলে শোনো সৃষ্টি করেছে না তাহলে যারা কিছু সৃষ্টি করতে পারে না যারা কিছু করতে পারে না এদের তোমরা পূজা কিরকম করো অতএব আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যা ইস না হারাম মুসলমানের জন্য মন্দিরে যাওয়া যা ইস না হারাম মুসলমানের জন্য গির্জা গিয়ে উপাসনা করা অথবা উপাসনার তাদের কথিত উপাসনায় সমর্থন জানানো যা ইজ না হারাম হারাম অতএব মুসলমান এরকম করোনা বরং এইসবরা স্পষ্ট গুমরাহিতে রয়েছে ওরা তাদের সামনে যুক্তি পেশ করা হচ্ছে হক পেশ করা হচ্ছে বুঝছে তবুও বুঝছে এখানে মাঝে মধ্যে একটা দুইটা বেদাতি আছে আল্লাহ দিন অনেক দলিল কিন্তু পরে একটা প্রশ্ন করে বুঝলি কুল্লু দলাল প্রত্যেক বিদাতক গুমরাহির ঠিকানা জাহান্ন তুমি হে বিদাতি হেদায়ত পে হকের পথে চলে আসো আর কতদিন থাকবে গুমরাহি বলবে এখনো বুঝে আসেনি কোনদিন বুঝে আসে আমরা অত বেদা দিচ্ছি না আল্লাহ আমাদেরকে বুঝ দিয়েছে আর যারা এখনো বেদা ছাড়েনি তোমরা আল্লাহ বলবে না যদি কেউ এরকম থাকে তাহলে তোমরা বলবে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও আর আমরা যারা হেদায়ত পেয়েছি আমরা কি বলবো আলহামদুলিল্লা আমি আশা রাখি এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন কেউ গুমরাহ দলে থাকবেন না কি বলেন কেউ থাকবেন গুমরা দলে যারা দলে থাকবেন না তারা একবার হাত দলে থাকবেন না আল্লাহ তুমি করো ও আমরা শুনি লুকমান আলী হিসান এই লুকমানের কথা শুধু লুকমানের ব্যাপার লুকমানকে ইমনি কজির রহমতোল্লা কি পেশ করেছেন ওই কথা পেশ করে এখন দশ শেষ হয়ে বের সামনে না জ্ঞান দান করলাম জ্ঞান পেয়ে তুমি কি করবে আল্লাহর শুক্রিয়া দেয় করবে জ্ঞান পেয়ে আল্লাহর শুক্রিয়া আল্লাহ নিয়ামত পে আল্লাহ শুক্রিয়ার আল্লাহ শুকুর করি আল্লাহ টাকা পয়সা পেয়েছো ঠিক না যে শুক্রিয়া আদায় করবে সে তার নিজের জন্যই করলো আল্লাহর কতটুকু হবে আপনি আল্লাহ শুক্রিয়া করলেন আল্লাহ করুক্রিয়ায় তাকে জেনে রাখা উচিত আল্লাহ চেন্লাহ স্বনির্ভর আল্লাহ আত্মনির্ভরশীল আল্লাহ সবকিছু থেকে অমুক ব্যক্তি হামি সুপ্রশংসিত সর্বপ্রশংসিত কে ছিলেন রহমতলা আলী বলছেন ইতালুকমান পূর্ববর্তী বিদ্যানগণেরা বিদ্যানগণ লোকান সম্পর্কে মত বিরোধ করেছেন বেশিরভাগ তিনি আল্লাহর নবী ছিলেন নবী ছিলেন না তিনি আল্লাহর এক নেক বন্দা ছিলেন আল্লাহর এক ছিলেন না এবারে তার কিছু পরিচয় ছিলেন কাঠ মিস্ত্রি ছিলেন তাহলে কাজ করতেন কিনা নজ্জার ছিলেন তো আপনারা নজ্জার মানে কি আবদ মানে গুলাম रब ज्ञान दानुच्छ भुच्छ भान मुमता नहीं तुम्हें अल्लाह ज्ञान दान आल्ला तुम्हारे छे थकें बड़ा ही बड़ा ही তিনি উল্লেখ করেছেন এরকম তিনি খাটো মানুষ ছিলেন আপনার গাছির বলেন তো খাটোই বলে মানে বিশেষ কারণে তারপ্টা হয়ে গেছে নাকচেপটা হলে কিরকম লাগে দেখতে সুন্দর লাগে লুক ছিলেন সুদানের ঠোট বড় ছিল সমান সমান না কিছু মানুষ বড় আছে না এরকম আল্লাহ তাকে হিকমত দান করেছেন কিন্তু তা থেকে আলোচনা করেছি করছি বলেন কেন হাবাসমান একজন হাবেশি গুলাম ছিলেন নজ্জার ছিলেন তার জ্ঞান দেখুনে এবারে খেয়াল করুন তাকে তার মুনি তার মৌলা মুনি বলল একবার এই বকরি তুমি জবাই করো বকরিটি তিনি জবাই করলেন জবাই করার পরে তিনি বললেন এই বকরির মধ্যে সবচেয়ে মূল্যবান যে দুইটি মাংসবৃন্দ আছে তাদের করো সবচেয়ে মূল্যবান যে দুইটি মাংসবিদ তা বের করব তখন তিনি বের করলেন আর অন্তর আপনার কি কি বললেন সত্য না মিথ্যাচার আপনাদের বুঝে আছে কিন্তু যদি জ্ঞান না থাকতো কি বললেন না বুঝি অথবা আমি যদি প্রশ্ন করতাম তাহলে হয়তো কেউ এই দিক সিদ্ধ কিন্তু এখন বলার কারণে আপনি বুঝতে পারছেন হ্যাঁ দাস ঠিক না একটা কি জিব্বা আর একটা কাল মন অন্তর হার্ট তারপরে কিছুদিন গেল তারপরে আবার বললেন এই বক্রিটি তুমি জবাই করো তিনি জবাই করলেন তখন তাকে বললেন মানুষের মধ্যে দেহ দেহে যে দুটি মাংসপিণ্ড সবচেয়ে খারাপ এই দুইটি মাংসপিণ্ড তুমি বের কর। সবচেয়ে করেন তখন তিনি আবার ওই জিব্যা আর ওই অন্তর বের করলেন দুইটি বের করলেন আগের উত্তর পরের উত্তর সব সময় সবচেয়ে উত্তম গুন্ডা সবচেয়ে ভালো গুন্ডা আর সবচেয়ে খারাপ গুন্ডা এবারে তাকে তার মণি বললেন আমি তোমাকে বললাম তুমি সবচেয়ে ভালো দুইটা জিনিস মাংসপিণ্ড শরীরে তার এই বকরির ভিতর থেকে তুমি বের করো তুমি বের করলে ওইটা জিব্যার অন্ত আর আবার বললাম সবচেয়ে খারাপ যেটা যে দুইটি মাংসপিণ্ড তা বের করো তুমি আবার ওই দুইটি বের করলে কারণটা কি হ্যাঁ একই জিনিস একবার হয়ে গেল বারো একবার হয়ে গেলো খারাপ তিনি বললেন এই দুইটা থেকে যদি এগুলি ভালো হয় তাহলে এই দুইটা থেকে ভালো আর কিছু হতে পারে না আর যদি এগুলি খারাপ হয় তাহলে এগুলি খারাপ আর কিছু হতে পারে না এটা হচ্ছে জ্ঞান এ ব্যাপারে আমি হাদিস থেকে পেশ করবো না কারণ সময় শেষ তাহলে আমরা বুঝতে পাচ্ছি হ্যাঁ জিব্বা আর কোনটা এগুলো যদি ভালো হয় সবচেয়ে ভালো এই দুইটা আর যদি খারাপ হয় সবচেয়ে খারাপ উল্লেখ করছেন ব্যক্তি তার কাছে আসলেন প্রশ্ন করলেন মা বলে আপনি যে স্তরে পৌঁছেছেন কিরকম পৌঁছালেন এই স্তরে অথচ আপনি হচ্ছেন একটা কৃতদাস তাই না এত গভীর জ্ঞানের অধিকারী আপনি হলেন কিরকম তিনি বললেন সৎ কথা সৎ কথা আমি বলি সব সময় সত্য কথা বলি আর আরেকটা হচ্ছে অর্থহীন কথা বলি না দুইটা জিনিস যা বলি সত্য বলি একটা যেসব কথায় কোনো বলুন তো আমাদের কি অবস্থা হ্যাঁ অনেকে হয়তো বলে না চাই বলে সামনে চলে যায় আর তিনি কেউ বলছেন আমি অর্থহীন কথা বলি না আল্লাহ রসুন বলেছেন ইসলামের সৌন্দর্য হচ্ছে এর দ্বারা স্পষ্ট হচ্ছে তিনি হচ্ছেন একজন গুলাম যেহেতু তিনি একজন গুলাম ছিলেন আর গুলাম হওয়া এটা নবীর বিপরীত কারণ যত নবী এসেছেন আল্লাহ রসুন ছিলেন না হায় কালাম সাহেব এজন্য তিনি নবীন তাকে আরেকটা প্রশ্ন করা হয়েছে বলছেন তাকে তিনি এইসব এই স্তরে যে পৌঁছালেন কি কি কারণে পৌঁছালেন এক নম্বর আমি আবার চুকের হেফাজত করেছি কিসের হেফাজত চুকের হেফাজত আমাদের চুকের হেফাজত আছে আপনি এখন নেট করলেন বেট করলেন বলে কি করবে আল্লা ইমান তাজা করে দাও ইমান দুর্বলতা ইমান আরো মজবুত দেখবি না হার্লো তোমার চাকুরিয়ান আমি আমার জিব্বা নিয়ন্ত্রণে রাখি লাগামহীন কথা বলি না আমাদেরকে দেখবেন যখন কথা বলে শুরু করে বাবা কি না বলে আরেকটা আমার খাবার হয়ে পাকার ফরজি আমি সত্য। অঙ্গিকার পূরণ করিহী মেহমান আসলে মেহমানের কদর করি সম্মান করি দেখলেন এইসব গুণী আমাকে যে অবস্থানে তুমি আমাকে দেখছো ওই স্থানে আমাকে পৌঁছিয়ে দিয়েছে শুভান আচ্ছা এইসব রেওয়াজ এগুলো কিন্তু মহাল্ল সবকটির অর্থ কি সঠিক এইসব গুণ যেন আমাদের মধ্যে আসে এই জন্য আমরা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করুন আমরা যদি ভালো হয়ে চিনি তাহলে আল্লাহ ধর্মের আমরা ভালো হব আর হল না আল্লাহ কি হৃদয় দান করো আল্লাহ তুমি কে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়া মুসলমানদেরকে মাফ করো আল্লাহ কোরআন জ্ঞান অর্জন করে শিওন যে আমল কর তৌফিক দান কর আর দা প্রচার কর তৌফিক দান তুমি আমাদেরকে দুনিয়া আফরতের কল্যাণ দাও জাহান্নাম انك انت السمীউল আলী ও انك انت التواب الرحيم আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ও বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া